আইশাহ রাজিয়াল্লাহ তাল আনাহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ফজারের আজান ও ইকামতের মাঝে দূর আকাত সালাদ সংক্ষেপে আদায় করতেন